একটা দায়িত্ব আমরা যেন অর্থাৎ আমরা যেন দুনিয়া আলেম না তিন আলেম হই আমাদের প্রথম দায়িত্ব আমরা যারা আলেম আমরা যেন দুনিয়াদার না হইয়া দিনদার হইয়া আপনাদের সকলের জানা থাকার কথা দুনিয়াদার কিভাবে হারামুফায়ে দুনিয়া বুক করার চেষ্টা করলেই দুনিয়াদার নাম আর দুনিয়াকে যদি হারামুফায়ে বুক করার চেষ্টা করি না তাইলে আমি দুনিয়াদার নাম দিনদার আমাদের প্রথম দায়িত্ব আমরা যেন দুনিয়াদার আলেন না হইয়া আমরা যেন দিনদার আলেন হারাম উপায়ে মানুষ দুনিয়া হুবুক করার চেষ্টা করে তিন কারণ একটা হইল হুকবে যাহ আরেকটা হইল হুকবে মাল আরেকটা হইল হুকবে নিসান মান কামানির জন্য মর্যাদা লাভ করাটি সমাজে আমার মর্যাদা প্রতিষ্ঠিত হোক সমাজের মানুষ আমাকে সম্মান করুক এই কামনা অন্তরে থাকাটা দুনিয়াদারের লক্ষ্য কাকে আল্লাহ সম্মানিত করবেন কাকে আল্লাহ অপমানিত করবেন সেটা আল্লাহর ব্যাপার আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাব কেউ যদি সমাজের কাছে কামনা করে যে সমাজ আমাকে সম্মান করুক মর্যাদা দেখতে লোকীয় শরীফ যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয় অর্থাৎ নিজেকে নিজে বড় মনে না করে নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করে দেন বড় মনে আমার কাজ হইল আমি বিনয়ী হওয়া আর আল্লাহর কাজ হইল আমাকে বড় মানে আমি নিজেকে নিজে বড় বাবা এটা দুনিয়াদারের লক্ষ্য তিন লোভে মানুষ হয় একটা হইল সম্মানের লুবে আর একটা হইল ধনের লোবে অন্যায়ভাবে দন কামাই করার চেষ্টা করলে দুনিয়াদার হয় দিনদার হইতে পারে আর তৃতীয়টা হইল নারীদের সাথে অবৈধ সম্পর্ক রাখার লোক নারীদের সাথে যদি কেউ অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করে সে দিনদার হতে পারে না সে দুনিয়াদার হয় কাজে আমাদের আলেমদের জন্য তিন দায়িত্বের প্রথম দায়িত্ব হইল আমরা যেন দুনিয়াদার না হইয়া দিনদার হই আমরা যেন সম্মানের লুভি না হই আমরা যেন অন্যায়ভাবে দন উপার্জনের লোভ না করি আমরা যেন নারীদের সাথে অবাধে চলাফেরা করার লুভ না করি তাহলে আমরা দিন দাঁড় তারপরে দুই নম্বর দায়িত্ব আমরা নিজেরা দিনের উপর অটল থাকতে হবে কথার কথা আমি আলেম হইলাম তো আমি নিজেই যদি নামাজ পড়ি না তাহলে আপনাদেরকে নামাজের কথা বলার মতো অধিকার থাকে না আমি নিজেই যদি সুদের কারবারে লিপ্ত থাকি ঘুসের কারবারে লিপ্ত থাকি আপনাদেরকে সুদ ঘুষ সার কথা বলার অধিকারই থাকে না দ্বিতীয় দায়িত্ব হলো নিজেরা সত্যের উপর অটল থাকে নিজেরা কোন ভ্রান্ত পথে চলে না যাওয়া এটা দুই নম্বর দায়িত্ব আলেমগণের তিন নম্বর দায়িত্ব হলো। অপরের কাছেও সত্য প্রচার করতে থাকা নিজেরা দুনিয়াদার না হইয়া দিনদার হওয়া এক নম্বর দায়িত্ব নিজেরা সত্যের উপর অটল থাকা দুই নম্বর দায়িত্ব অপরের কাছে সত্য প্রচার করতে থাকা তিন নম্বর দায়িত্ব এই তিন দায়িত্ব আমরা পালন করতে পারলে দুনিয়াতে আখেরাতে আমাদের কামিয়াবি নিশ্চিত আমাদের সফলতা নিশ্চিত নিশ্চিতভাবে আমরা জাহানে সাকসেস আমাদের এই তিনটা ব্যাপারে সতর্ক হইতে পারলেই আমাদের সাফল্য নিশ্চিত আল্লাহ আমার এটা অভিজ্ঞতা করুন সুবহান السلام عليكم جنو رب تاهر توذو دغه دا الله نا الله আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা আলা হাদিহি গাওমা কুননা লিনাহ হাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রাব্বানা যলামনা আমাদেরকে হকkani উলামায়ে কেরামকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন ইয়া হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ হক প্রচার হককে দ্বীনা করে দিন ইয়া আমাদেরকে অংশগ্রহণ করার সহযোগিতা করার সৌভাগ্য দান করুন সমস্ত ওলামায়ামকে তাদের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করা সমস্ত জনসাধারণের ভপতের বিচারি হিসাবে প্রকল্প জিয়া আল্লাহ আমাদের জিন্দাগান্ডে হেদায়তান করুন তখন সামিউল আলীবাহিম